السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابي أجمعين و بعد شمعين داشتر بقند أمرا الله صلى الله عليه وسلم إمام أبو جهور طحوه رحمة الرحمن الرحيطة بيان اعتقاد أهل السنة والجمع أهل السنة والجمع ترعاك دار باننا اكتب تير اكتب تيران شنية جي كانت أمرا در إمام بولسلين ونؤمنوا بالبعثي أمرا پور অবস্থা হবে কি হবে না হবে কীভাবে মানুষ পুনরুত্থৃত হবে এ বিষয়টি নিয়ে লম্বা আলোচনা করছিলাম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিছু জিনিস যে কেয়ামতের দিনের ভয়াবহতা কোরআন এবং সুন্নায় সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে হাদিসুল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামতের মাঠে মানুষ উঠবে যে কেউ কোনো কাপড় পরিহিত পরিহিত অবস্থায় থাকবে না এবং কারো পায়ে কোনো জুতা থাকবে না এবং কেউ খতনা করা অবস্থায় থাকবে না এমন এমন একটি অবস্থা যে অবস্থাটা অত্যন্ত ভীতিপ্রদ যে যে যেদিকে তাকিয়েছে সেদিকে তাকিয়ে থাকতে হবে তার ভয়ে তার অন্তরাত্মা বের মতো অবস্থা হবে এ এসবই আমরা গত পরিবে আলোচনা করেছি বলেছিলাম যে সর্বপ্রথম আল্লাহ তালা যাকে কাপড় পরাবেন তিনি হচ্ছে ইব্রাহিম আলিয়া সাল্লা তুয়াশালাম তাকে সম্মান করবেন আল্লাহতার প্রথম তারপরে অন্যদের কাপড় পরাবেন আমরা বলেছিলাম যে আয়সা রাজ আন্না বলেছেন ইয়া রসুল্লাহ একে অপরের দিকে তাকাবে কেমন অবস্থা হবে তখন রসুল্লা বলেছেন যে আয়েশা তুমি সেদিনের অবস্থা এখন তুমি কল্পনা করতে পারছ না এই জন্য সেটা বলেছ অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে কেউ কারোর দিকে তাকানোর ফরসত থাকবে না দর্শক কিন্তু আমরা আজকে আলোচনা করব যে আসলে ভয়াবহতার কিছু দিক আল্লাহ কোরআনকারী তুলে ধরেছেন সেই দিকগুলো আলোচনা করব। সেই দিকের মধ্যে এক নম্বর দিক হচ্ছে যে আল্লাহ তারা নিজেই এই দিনটিকে একটি বড় দিন বা মারাত্মক দিন গুরুত্বপূর্ণ দিন এবং মহাদিন হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ তালা ইয়ৌমানিম বলেছেন তিনি বলেছেন আল্লাহমাসমিন যারা মাফে কম দেয় আর যখন মেফে নেয় তখন বেশি করে নেয় আল্লাহ তালা বলছেন যে এরা কি বিশ্বাস করে যে তারা পুনরুত্থিত হবে এমন একটি মহা মহাদিনে বড় দিনে যেদিন মানুষ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবে এখানে দেখা গেছে আল্লাহ তালা এই দিনটিকে মহাদিন হিসেবে ঘোষণা করেছেন কোরআনে কারিমে কোথাও কোথাও এই দিনটিকে শুধু মহাদিন নয় বরং ভারী দিন বলা হয়েছে যেমন আল্লাহ তালা বলেছে এই লোকগুলো দুনিয়ার জীবনকে খুব পছন্দ করে পিছনে রেখে যায় তারা তাদের যে ভারী একটি দিনকে তারা ছেড়ে রেখে যায় যা তাদের সামনে আসবে সেটা হচ্ছে অথবা তারা পিছনে রেখে যায় তারা গুরুত্ব দেয় না সেই দিনটি হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ দিন নাম দিয়েছেন ভারি দিন অনুরূপ বাবু আল্লাহ তালা কোরআনে কারিমা কোথাও নাম দিয়েছেন আসির আসির মারাত্মক বিপদের দিন অস কঠিন দিন নাম দিয়েছেন কোরআন কারিমা আল্লাহ তালা বলছেন ফেদাইল কে ইউমুন আসির আল আল কেফরিন এই দিনটি হচ্ছে মহা সমস্যার দিন কাফের জন্য কোনো সহজ নয় এটা ইমানদারদের জন্য সহজ হলেও আল্লাহ তালা পরবর্তী সহজ করে দিবেন কঠিন হলো কিন্তু কাফের জন্য একটু ভাবে কোন ক্রমে সহজ করা হবে না এই এই দিনটি হচ্ছে যেটা আমরা বলেছি এক নম্বর যে দিক সেটা হচ্ছে যে এই দিনটি হচ্ছে মহাদিন এই দিন হচ্ছে ভারী দিন এই দিনটি হচ্ছে মহা বিপদের দিন কোরআনকারিমা আল্লাহ তালা দ্বিতীয় আরেকটি দিক উল্লেখ করেছেন এই উল্লেখ করেছেন এই দিনে সেটা হচ্ছে এই দিনটি হচ্ছে ভয়ের দিন এই দিনটি হচ্ছে आतंकित हार दिन कुलन करीम आल्ला तला भय आसा आसिप्रद अवस्था थकर्क आल्ला तला दिन एम अवस्था जग्ध पुष्य सतान के मा भूले जाए सतान के मा भूले जाए सतान के साधारण दुनिया मानुष दुनिया माय क्या सन्तान के भूले जाए ना विशेषकर जाके दूध खाए तरह लालन फालन जन व्यस्त हो কিন্তু সেদিনে এত ভয় ভীতিপ্রদ অবস্থা থাকবে যে একজন মা তার সন্তানকে দূর দিতে ভুলে যাবে বরং সে চেষ্টা করবে তার বাচ্চাকে দিয়ে হলো সেজন্য বিপদ থেকে বাঁচে নিজের চিন্তায় সে ব্যস্ত থাকবে এমন এমন এক দিন হবে সেই দিন সেদিন কোন মানুষের কোন মায়ের পেটে যদি সন্তান থাকে সন্তানও সে ফেলে দিবে অন্তান তার ভয়ে সন্তান পড়ে যাবে এরকম অবস্থা তৈরি হবে এবং মানুষকে দেখলে মাতাল মনে হয় অথচ তারা মাতাল নয় বরং ता आल्लावलम्बन क्या मत कम्पन अत्यंत भय यौ मारा नो कम जेदिन तुम्हारा देखते पाद भूले जात्येट पान कारिणी मा मताल मन करा माताल नाक्ला बल्लायह शि पवारा कर বরং আল্লাহ তালা এই দিনের ভয়াবহতা বর্ণার ক্ষেত্রে বলেছেন যে এ দিন চক্ষুগুলো সুস্থির হয়ে যাবে ভয়ে চোখ এদিক সেদিক করবে না ভয় তাকাতে পারবে না কোন দিকে সাধারণত মানুষ ভয় পেলে কোনো কিছু করতে পারে না নড়াচড়া করে না ভয়ে বিতে থাকে সেদিন অবস্থা সেরকম হবে ভয়ে তারা চোখ বন্ধ করার মতো অবস্থা থাকবে না তাদের চোখের পলক নড়বে না আল্লাহ তালা সে ডাইনি তাকাবে না বলে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ও তাহবান্নাল গাফলান আম্মা ইয়ামিমুন যারা তারা যেন মনে না করে আল্লাহ তাদের থেকে বেখবর ইনাম তাদেরকে তো আল্লাহ অবকাশ দিচ্ছেন দিচ্ছেন এমন একদিন পর্যন্ত যেদিন চক্ষুসমূহ সুস্থ হয়ে যাবে তারা মাথা নিচু করে থাকবে চোখ নাড়াতে পারবে না এই দিক চোখের কোনও না তাদের এবং তাদের অন্তর সময় উবে যাবে এরকম অবস্থা হবে তাদের এটা আল্লাহ করেছেন আরো বলেছেন যে কারো কারো অন্তর হবে যে যেন অন্তর তার অন্তরের স্থান থেকে উঠে কণ্ঠাগত হবে যে এখান থেকে বের হবে বুঝি এরকম অবস্থা হবে ভয় পেশি পেলে মানুষ মনে এখনই তার যান বেরিয়ে যাচ্ছে এই যান বেরিয়ে যাওয়ার অবস্থা তার তৈরি হবে আল্লাহ তালা বলছেন হোমালি ঈদ উল উলু বুল হানাজের আর তাদেরকে ভয় দেখানিকটবর্তী দিনের যে দিন অন্তর সমূহ কণ্ঠাগত কণ্ঠের কাছাকাছি চলে আসবে কাজ তারা চুপ থাকবে কথা বলতে পারবে না সেরকম অবস্থা তাদের তৈরি হবে কোরআনে করিমা আল্লাহ তালা অন্য জায়গাতে তাদের চোখের কি অবস্থা অন্তরের কি অবস্থা সেটাও বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন তাকাল্লাফি কুলুবল তারা ভয় করবে এমন এক দিনে যেদিন চোখ তাদের অন্তর সময় এবং চোখগুলো তারা ঘুরপাক খেতে থাকবে অকাল অন্য জায়গায় বলেছেন আল্লাহ তালা কুলু বুঁম ওয়া জিফা আবুহা খাশাহা কিছু অন্তর সেদিন ভীতিপ্রদ থাকবে চোখগুলো অবনত থাকবে এরকম অবস্থা থাকবে কোথাও কোথাও আল্লাহ তালা বলেছেন যে এরকম অবস্থা ভয়াবহ এত বেশি হবে যে সাধারণত মানুষ ছোটো বাচ্চারা বৃদ্ধ হয় না কিন্তু তাদের সেদিন ছোট বাচ্চা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ যে যদি তোমরা কুফুরি করো সেই দিনকে কিভাবে বাচার পদ্ধতি তোমরা নিয়েছ যেদিন কি বৃদ্ধ বানিয়ে দেবে আকাশ আকাশ নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার ওয়াদা অবশ্যই ওয়াদা অবশ্যই অনুষ্ঠিত হবে সেই দিন যেদিন মানুষ বৃদ্ধ হয়ে যাবে চক্ষু স্থির হয়ে যাবে ভয়ে কণ্ঠাগত হবে অন্তর রু হয়ে যা উপক্রম হবে সেই কঠিন দিন দ্বিতীয় ভীতিপ্রদ অবস্থা আল্লাহ তালা কোরআনকারী বিভিন্ন আয়তে তুলে ধরেছেন কোরআনকারীমা আল্লাহ তালা সেদিনে আরেকটি দিক তুলে ধরেছে সেটা হচ্ছে সেদিন মানুষ নিজের নসব ভুলে যাবে বংশীয় বংশীয় সম্পর্ক ভুলে যাবে আল্লাহ তালা বলছেন ফাইদা নদী সিংয়ে দেয়া হবে অর্থাৎ সিংহায় ফুদ দিলে মানুষ আল্লাহর সামনে নিতে হবে তখন ফলা আনসা বাইনা হিন সেদিন তাদের মধ্যে কোন নসব নামা কাজ করবে না বংশের প্রতি তাদের কোনো টান থাকবে না সন্তান সন্ততির প্রতি কোনো টাক থাকবে না একে অফরের প্রতি কোন টান থাকবে না দুনিয়ার বুকে যেভাবে নিজের বংশের লোকের প্রতি না কোনো ভাবে কিছু করতে চায় কিন্তু আমার এই অবস্থা তৈরি হয়েছে কি করা যায় জিজ্ঞাসাও করবে না পর প্রত্যেকে প্রত্যেক মানুষের সেদিন এমন অবস্থা হবে যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে অতঃর যখন সে চিৎকার কাহিনী শব্দ আসবে যে চক সখ অর্থ এমন চিৎকার যে চিৎকার মানুষের কানের কানের ভিতরে ঢুকে বিরক্তি চিৎকার আসবে মানুষ তার ভাই থেকে পালাবে ও উমিহি তার মা থেকে পালাবে ও আবিহে তার পিতা থেকে পালাবে ও সহি তার স্ত্রী থেকে পালাবে ও বানী সন্তান সন্তি থেকে পালাবে তিনি বলেছেন ইয়া আরবে তাক অবলম্বন করো না আর সেদিনের ভয় করো যেদিন কোন পিতা তার সন্তান থেকে কোন কিছু গ্রহণ করবে না সন্তান ব্যবস্থা কিছুই করতে পারবে না আল্লাহ বলছে হক নিচ্ছে আল্লাহর হক কোরআনকারী অন্যত্র আল্লাহ তালা এই জিনিসটা আরো তুলে ধরেন আল্লাহ তালা বলছেন আর সেই দিনের ভয় করুন সেদিনের তাকে অবলম্বন করুন যেদিনের তোমরা সেদিনের তাকে অবলম্বন করো যে দিনের যে কি হবে লাগিয়ে নফসুন সেইয়া কোনো নফস অফর কোনো নফসে কোন কিছু কোন উপকার করবে না ওলা ইয়ুক বালু মিনহা সাফায়াতুন তাদের সুপারিশও গ্রহণ করা হবে না ওলা ইউক হাজুমিন আদুন তাদের থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না ওলা ইউমস্য করা হবে না অর্থাৎ কেয়ামতের মাঠে সে কঠিন ভয়াবতার সময় সুপারিশ থাকবে না সেখানে কোনো বিনিময় থাকবে না কিন্তু পরবর্তীতে আল্লাহ তারা যাদের অনুমতি দেবেন তাদের তা পরস্পর সাহায্য করবে কিন্তু তখন হয় ইমানদারদের কিন্তু প্রথম অবস্থায় কেউ ইমানদারদের মধ্যেও একে অপরের সাহায্য করতে গিয়ে আসবে না প্রত্যেকে তার নিজে নফস নিয়ে ব্যস্ত থাকবে কোরআনকারীমা আল্লাহ তারা চতুর্থ আরেকটি দিক তুলে ধরেছে সেদিন সেদিনের ভয়াবহ তারা দিক তুলে ধরেছে আল্লাহ তারা বলছেন যে সেদিন কাফেররা চাইবে জীবনে সব কিছু বিনিময় দিয়ে যেন এই বিপদ থেকে উদ্ধার হতে পারে বরং তারা মনে করবে জমি যদি তারা হয়তো জমিনটা দিবে অথবা জমিনের মতো আরেকটা জমি থাকলে সেটাও তারা দিবে তারপরে যেন এই বিহ থেকে তারা বেঁচে যায় কিন্তু আল্লাহ আদাব আল্লাহ সদীদ আল্লাহর আজাব কঠোর তারা কখনো বাঁচতে পারবেন আল্লাহ তালা বলছেন বিহি যদি জালেম যারা কাফের যারা মুশ্রেক যারা তাদের জন্য নফশ দেয়া হয় তার প্রত্যেক জমিনে যা আছে সেরকম নবশ দেওয়া হয় অথবা প্রত্যেকে জমিনের মতো জিনিস দেওয়া হয় তাদেরকে তারা দিয়ে রাস্তা দাত দিবে যে আমাকে এর বিনিময়ে আমাকে জাহার নাম থেকে মুক্ত করা হোক কিন্তু জাহান থেকে মুক্ত করা হবে না বড় কাফেরদের অবস্থা কি হবে আল্লাহ সেটা বলেছেন যে কাফের আরেকটা অবস্থা দুনিয়ার বুকে যা আছে এইটা দিবে আর অনুরূপ দিতে তারা চাইবে তারপরও যেন আজাব থেকে মুক্ত হতে পারে কিন্তু আল্লাহ তালা তার থেকে অনুরূপ আর কিছু সেটা হলেও তারা সেটা ফিদিয়া দিত কেন ফিরিয়া দিবে উল্লাহমসব তাদের জন্য রয়েছে খুব খারাপ হিসাব এই খারাপ হিসাবে ভয়ে তারা ফিদিয়া দিবে কিন্তু সেখান থেকে তারা বাসতে পারবে না আল্লাহ তালা কোরআনে ক্যারিম বলেছেন ইন্নারুয়া মাতু নিশ্চয়ই তারা কুফুরি করেছে মারা গেছে शिव और तरहकारी थी बुखारी शरीफ हादीसी मारकुल्लाफे नहीं आस अवस्था बम बुके जमीन बुके जा যে স্বর্ণ তা স্বর্ণ দিয়ে অথবা জমিন পুরোটাই স্বর্ণ দিয়ে যদি তোমাকে আজ দেওয়া হয় তুমি কি এই আজাবের বিনিময়ে স্বর্ণ দিতে রাজি হবে সেগুলো অবশ্যই হ্যাঁ তখন আল্লাহ তালা বলবেন তাকে বলা হবে কাতকুন্তুসা আলতুকা মাহু আইসার মিন জায়িকা আমি তোমাতে থেকে অনেক সহজ জিনিস চেয়েছি সেটা হচ্ছে কি একমাত্র আল্লাহর সাথে আল্লাহর সাথে কাউকে শরিক নাগার একমাত্র আল্লাহরই অবজত খাওয়া এটাই শুধু চেয়েছিলাম কিন্তু সেটা তুমি গ্রহণ করতে পারো পঞ্চম আরেকটি দিক আল্লাহ তালা কোরআনকে উল্লেখ করেছেন ভয়াবহ কে আমাদের বিষয়টি আল্লাহ বলছেন যে এমন একটি দিন হবে এমন একটি কঠিন দিন হবে লম্বা দিন হবে অর্থাৎ শুধু অল্প কিছুদিন সাধারণ মানুষ মনে করতে থাকে অল্প কিছুক্ষণ হলে হয়তো আজাব হয়ে নিঃশেষ হয়ে শেষ হয়ে যাবে কিন্তু না এক কঠিন আজাবের দিন যে আজবের দিন অনেক লম্বা হবে কষ্টকর এই দিন সেদিন সম্পর্কে আল্লাহ তালা বলছেন তাঁর জুল মেলা তার কাছে ফেরেস তারা উপরে উঠে যায় এবং রুহ তার কাছে যায় এমন একদিনে যে দিনে যে দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর আপনি সবরে জামিল গ্রহণ করুন অত্যন্ত আপনি সবর গ্রহণ করুন সুন্দর সবর গ্রহণ করুন ইন্দো মেয়েরা ওনা বাড়িয়ে তারা দিনটিকে অনেক দূর মনে করছে ওনারা হোকারিব আমরা দেখতে পাচ্ছি দিনটি অনেক নিকটে অর্থাৎ কেয়ামত দিন এত লম্বা হবে যে মানুষ মনে করবে যে আমরা তো এই লম্বা সময় কিছুক্ষণ আজাব মানুষ এমনি সহ্য করতে পারে কিছুক্ষণ হলে মনে করেন যে এরপরে ভালো অবস্থা হবে কিন্তু না কে আমাদের এত লম্বা হবে যে এখানে কোনো ভালো অবস্থা তারা কোনোদিন আসবে না লম্বা এই সময়টা আল্লাহ তারা তুলে ধরেছেন যে ভীতিপ্রদ সেই দিনটি সেটা হচ্ছে যে সেটা কোনো কোনো আয়তে বলেছেন সেটা একদিন কোনো কোন একদিনের কিছু অংশ কোনো কোনো বলছেন কোনো কোনো আয়তে বলা হয়েছে সকাল বা বিকাল সেটা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইমাই শুরোহম যেদিন তাদেরকে হাসর করা একত্রিত করা হবে কায়ালাম ইয়ালবাস তারা যেন দিনের একটি সামান্যতম অংশই তারা কাটিয়েছে এর বেশি সময় তারা দুনিয়াতে কাটায়নি এই ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে আল্লাহ মাঠে তাদের যে অবস্থা হবে সেখানে তারা তা কবর থেকে উঠে একত্রিত হবে আল্লাহ তালা সেটা আল্লাহ বলছেন ও ইউ যেদিন তাদেরকে আমরা হাসর করবো একত্রিত করবো সেদিন কি হবে আল্লাহ তাআলা ওই আয়াতে বলে দিয়েছেন কা আন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লমিয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা মনে হয় যেন তারা সেদিন জানতে পারবে যে এই কিয়ামতের যে দিনটি এত লম্বা তারা বলবে তখন বলতে পারবে বলবে যে আমরা তো মাত্র এক বিকাল অথবা এক সকাল কাটিয়েছি আমরা বেশি তারা কি বলবে সেটা আমরা ভালোই জানি আর এদের মধ্যে যারা সবচেয়ে বেশি ভালো হিসাবে দক্ষ অথবা যারা দুনিয়াতে নাদস নুদুষ ছিল দুনিয়াতে তারা আল্লাহ ন্যায়ামতের মধ্যে বিচরণ করেছিল এরকম লোকেরা বলবে ইল্লা বিস্তুম ইয়ৌমা ইল্লা তোমরা তো কেবল একদিন মাত্র ছিলে ইল্লা বিস্তুম্লা অর্থাৎ আঘাতের দিনের তুলনায় দুনিয়ার দুনিয়ার দিন আরো অল্প বলে তারা বলবে যে একদিন মাত্র দুনিয়া অবস্থান করেছ এক ঘন্টা আমরা দুনিয়াতে কাটিয়েছি সোফান এই এক ঘন্টা দুনিয়ার জন্য দুনিয়া সমস্ত অন্যায় আমরা করে বসি এই যে সমস্ত অন্যায় সহ্য করে যাচ্ছে অথচ সেই দিনের চিন্তা করে না যেদিন হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে কষ্ট পেতে হবে তারপরে জান্নাতামে নির্ধারিত তারা দুনিয়ার জীবনকে বড় করে দেখছে বালতু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আবকা তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে তারা জানে না যে হচ্ছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শিরস্থায়ী শিরস্থায়ী একটি একটি পর্ব যেখানে সবাই সবাইকে যেতে হবে আল্লাহ বলেন কলিনের বুকে তোমরা কত বছর তারা বলবে তখন যে আমরা একদিন কাটিয়েছি অথবা দিনের একটি অংশ যারা গণনা করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন কল্লা বিস্তুম ইম কুন্তুমন আল্লাহ তালাকে তখন বলবেন যে অবশ্যই তোমরা খুব অল্প সময় কাটিয়েছ যদি তোমরা বুঝতে তাহলে আমরা দেখতে পেলাম যে কে আমাদের ভয়াবহ আল্লা তালা বিভিন্নভাবে তুলে ধরেছেন কোথাও তুলে ধরেছেন যে এই দিনটি খুব দুনিয়ার জীবনের দুনিয়ার জীবনের তুলনায় অনেক অনেক অনেক অনেক বড় আবার কোথাও তিনি আল্লাহ তালা তুলে ধরেছেন যে এই দুনিয়ার জীবনের তুলনায় আখ জীবন বড় যেমন লম্বা সময় যেমন তেমনিভাবে এই দিনটির बड़ो समस्या सबा चाहिए जत किसू आ दुनिया दिए हलो मुक्ति चाहबे आरोप क्या क्या तुलाधरा मानूष दुनिया सम्पर्कगुल्याग कर मध्य चोख एदिक नायता। से दिक होना भीतिप्रद अवस्था थे कौन बलासे भीतिप्रद दिन और इठिन दिन से आल्ला तला तुम्हें से दिन प्रस्तुति ना दरकार आल्ला बोझा तो अभिद्धान कर अलैकुम वरहमतुल्ला वबरकत